যেটা নিয়ে আমরা আমাদের সবাই কম বেশি বেশ কনসার্ন জাতি হিসেবে আমরা বড় অংশই নিজেদেরকে রাজনীতি বিমুখ হিসেবে পরিচয় পছন্দ করি কিন্তু এমন কিছু পরিস্থিতির হয় যখন আমরা আসলে চাইলেও রাজনীতি থেকে নিজেদেরকে দূরে সরাতে পারি না তো যে আন্দোলনের যে বিষয়টা সেটা আমরা সবাই জানি সেটা হচ্ছে কোটা বিরোধী আন্দোলন বা কোটা সংস্কার নিয়ে একটা আন্দোলন এই অবস্থায় সেটাই সুক্রিয়া এবং ভালো আছি বলতে হবে যে যেখান থেকে অনুষ্ঠান শুনছেন বা শুনবেন এবং যারা আয়োজন করছেন এবং যারা আমার সাথে গেস্ট হোস্ট আছেন সবাইকে আমার সালাম শুভেচ্ছা আমরা চেষ্টা করব আমরা সার্বিক অবস্থাটাও যেন আমরা যার যার জায়গার থেকে বুঝতে পারি এবং আমাদের করণীয়টাও কি সেটাও যেন আমরা ঠিক করতে পারি সে আলোকে আমি চেষ্টা করব কিছু কথাবার্তা শেয়ার করা আপনাদের সাথে এছাড়া আচ্ছা আমাদের সাথে ছাড়া आलोचना रनि भाई अनुरोध करी जाना सम्बन्धे सम्पर्भ এটা তো খুব মুশকিল নিজে সম্পর্কে আমি পত্রিকায় আমি দি জবান ডট কম নামে একটি অ্যানালিটিক্যাল এবং স্পেশালাইজড নিউজ মিডিয়াতে এডিটর হিসাবে আসি আর এমনিতে আমি লেখালেখি করি আমার লেখালেখি এবং চিন্তা আগ্রহের জায়গা হলো। অবশ্যই কন্টেম্পোরারি পলিটিক্স থিওলজি এবং নিয়ে আমি কথাবার্তা বলি কাজ করি আচ্ছা আমি অবশ্য আপনাকে কিভাবে চিনতে জানেন আমি আপনাকে চিনতে হচ্ছে আপনার একটা কথা দেখে এটা হচ্ছে আপনার পর আপনি একটা লেখা লিখেছিলেন যে মহাদশাই ম্যাটার করে ছোট একটা পোস্ট আমি আমার কাছে আপনার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে সাংবাদিকরা গ্রস লেভেলে আসলে চাটার দল আপনাকে আমার সেরকম মনে হয় না কারণ হলো বাংলাদেশের সাংবাদিকতা আমি একটা লেখা লিখছিলাম মিডিয়া সংস্কৃতি ও ক্ষমতার উন্মাদনা বেসিকালি আমাদের এন্টারমিডিয়া কালচারটা হলো ইসলামিক আপনার যেটাকে আমরা বলি যে ছিন্ন মূল যেগুলো আছে না মানে ধরেন কথায় কথায় না বুঝে ধর্ম না বুঝে না বুঝে তো হ্যাঁ এবং এইটা হলো বেসিক্যালি মানে আমাদের এখানে কোথায় যে বামপন্থী রাজনীতিবিদ যারা করতে এর মধ্যে দুইটা গ্রুপ আছে একটা হলো রাজনৈতিক বামপন্থী আর একটা হলো অরাজনৈতিক বামপন্থী যেটাকে আমি নন পলিটিক্যাল বামপন্থী বলি নন পলিটিক্যাল বামপন্থী কি একটু কালচারাল একটিভিটিস করবে একটু ছবির হাটে যাবে এই মিডিয়া জনগণের পক্ষে কেমন থাকবে এই মিডিয়া তো এন্ট্রি পিপুল মানে তার কালচারাল পজিশনের কারণে হয়ে আসছে হম তো এই কারণে আমি সাংবাদিক কথাটা যখন বলি সাথে একটু এটাও বলা উচিত যে বাংলাদেশের মিডিয়ার বিরুদ্ধে এখন সাংবাদিকদের ব্যাপারে পারসেপশন খুব একটা ভালো না কি মানে ভালো না ভালো না ভালো কারণ নাই এবং আজকের এই পরিস্থিতির জন্য সত্তর পার্সেন্ট দেয় একটু সহজ ভাবে বলেন যে আসলে কোটা আন্দোলনের বিষয়টা মূল যে পয়েন্ট অফ কন্টেনশনটা মূল যে সংঘাত বলি বা বিতর্কটা কি নিয়ে বা দাবিটা কি নিয়ে এটা যদি আমাদের পাঠকদের শ্রোতাদেরকে একটু বলেন আচ্ছা প্রথম কথা হলো গোটা আন্দোলনটা নতুন কোন আন্দোলন না এটা অনেকদিন যাবতীয় সময়টা এসে চাঙ্গা হইলটা হইল মানে বাংলাদেশের ইউনিভার্সিটি গুলো পাবলিক ইউনিভার্সিটি গুলো অবস্থা কি এখানে সবাই এখন ছাত্রলীগ হিসেবে ঠিক আছে বিশেষ করে যারা হলে থাকে সবাই ছাত্রলীগ আর কোন পরিচয়ের সুযোগ নেই দেখা যাচ্ছে এরা ছাত্রলীগ হওয়ার পরেও বা ভয়ের কারণে হোক বা নিজেরা টিকে থাকার কারণেই হোক এই অবস্থা মেনে নেওয়ার পরেও তাদের সামনে কোন উজ্জ্বল ভবিষ্যতের রাজনৈতিক পলিসি পলিসির মধ্যে হইল নিজেদের পরীক্ষিত কর্মী বাহিনীকে প্রশাসনের প্রত্যেকটা জায়গায় নিয়োগ দেওয়া সেই জায়গা থেকে সাধারণ ছাত্রছাত্রী যারা যারা হয়তো নিজেদের জীবনের ঝুঁকির কারণে বা ধরেন হলে থাকে খুব রিস্কের কারণে এই অবস্থা মেনে নিছে ছাত্রলীগ পরিচয় ধারণ করে তারা দেখতেছে মুক্তিযুদ্ধের চেতনার কথা যদি তারা বলেও বাইরেকে তো এই চেতনা তাদেরকে ধারণ করতে পারতেছে না ফলে এই কোটা আন্দোলনের মধ্য দিয়ে দেখা গেলো যে মুক্তিযুদ্ধের চেতনার যে রাজনীতি এটার একটা সমস্যা বের হইলো এরপরে দেখা গেল যে উন্নয়ন হচ্ছে ডেফিনেটলি কিন্তু কাদের শুধুমাত্র পার্টিজান ক্যাডার একটা বাহিনীর ম্যাস পিপুলের ব্যাপারে কোনো আগ্রহ নেই বলতে তারা জনগণ বলতে বুঝে পার্টি একটা নিজেদের পার্টির লোকদেরকে যারা জনগণ বলতে বুঝে এর বাইরের বৃহত্তর জনগোষ্ঠীর জঙ্গি টঙ্গি বলে তো এই অবস্থার মধ্যে দিয়ে দেখা গেলো যে তাইলে আবার মুক্তিযুদ্ধের এখন সরকারের যে অবস্থা একটা ফ্যাসিস্ট কন্ডিশন বাংলাদেশে বিরাজ করতেছে তাহলে এখন সরকারের আকারে কোনো আন্দোলন নিয়ে নামা যাবে না ফলে ওরা সমস্ত রকম চেতনার ভ্যালুজ হ্যাঁ সামনে রেখেই তারা আগাইল তখন দেখা দিল মুক্তিযুদ্ধের চেতনাটা দুইটা রূপ একটা হল শাসক শ্রেণীর রূপ যারা শাসন করতেছে শোষণ করতেছে চেতনার কথা বলে আরেকটা হলো রিয়েলি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ধরেন চেতন এক ধরনের প্রথম দিকের এক ধরনের অঙ্গীকার তো ছিল সেই অঙ্গীকারের দিকে তারা দৃষ্টি দিল এবং সেই দৃষ্টি দেওয়ার মধ্যে তারা দেখা বাংলাদেশের মতো একটা জায়গায় যেখানে তোষা রাজনীতির কারণে বা ধরেন একটা ফেনাটিক আহ বাহবা নেওয়ার জন্য যেভাবে তিরিশ পার্সেন্ট মুক্তিযুদ্ধের রাখা হয়েছে সন্তান যদি ধরেন গড়ে যদি আমরা আহ ধরি যে তিনজন চারজন বা ধরেন যদি সন্তান ধরেন তাহলে দুই লাখ মুক্তিযুদ্ধের সন্তান হইলো দশ লাখ তাহলে এই লাখ জনগোষ্ঠী যদি মুক্তিযুদ্ধের কোটা আওতায় আসে তাইলে গোটা জনগোষ্ঠীর মধ্যে তাদের সংখ্যাটা দাঁড়াচ্ছে ওয়ান পার্সেন্ট বাংলাদেশের নারীদেরকে নারীদের অবস্থা আসলে ধরেন এটা যেভাবে বলে পিছায় আসে বা ধরেন আমরা অন্যান্য জায়গার থেকে যদি দেখি ইভেন অন্যান্য মুসলিম যদি আমরা দেখি আসলে মেয়েরা পিছায় আসে মেয়েরা নানা ভাবে পিসায় তো সে মেয়েদের জন্য রাখা হইলো তার মেয়েদের সংখ্যাও কম না তারা প্রায় পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্টের উপরেই জনগোষ্ঠী মোট জনগোষ্ঠীর বাংলাদেশের তাদের জন্য রাখা হইল দশ কোটা তাইলে দেখেন এই যে তার ব্যাপারটা তাহলে মুক্তিযুদ্ধকে সম্মান দেওয়ার নামে একটা অযৌক্তিক অসম্মানের জায়গায় তো তারা ফেলে দিল মানে যখন আর ডেফিনেটলি মুক্তিযুদ্ধ যারা করছে তারা এই সমস্ত কোটা মোটা বা কোনো সুযোগ সুবিধাটা পরে পাবে কিনা না এগুলোর জন্য করা হয়নি বা করেনি এটি স্বাভাবিক তো পর আর মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ এই কোটা বিরোধী আন্দোলনটা যারা করলো তার সরাসরি বলতে পারতেছে না যে এটা কোটার বড় ব্যাপারটা আসলে মুক্তিযুদ্ধে বড় অন্যায় টা করছে অন্যান্য কোটার ক্ষেত্রে হয়তো ধরেন যে একটু কাটসাট করলে ঠিক করা যাবে না জামাত তামাত বলা হইলো এই জন্য প্রতিবাদও হইলো কিন্তু আমি যেভাবে গোটা মানে এটা দিল আন্দোলনের ব্যাকগ্রাউন্ডটা আর বৈষম্য তো এই ধরনের সমাজে বৈষম্য হলো কমন জিনিস যখন একটা সমাজে ক্ষমতাকে কেউ বাপদাদার সম্পত্তি মনে করে সে ফলে তার বাপাদার জমিদারির যারা সেবক তাদেরকে সুবিধা দিবে এবং তখন বঞ্চনা এবং বৈষম্যটা একটা নিয়মে পরিণত স্বাভাবিক আহ সমস্ত তত্ত্ব তথ্যের বাইরেও এটা সাদা চোখেই বলা যায় যে কোটা আন্দোলনের পিছনে বৈষম্য একটা বড় ব্যাপার আর হইলো এই যে উন্নয়নের ডুকডুকি বাঁচতেছে বাংলাদেশে পাঁচ কোটি আশি হাজার আপনার বেকারের সংখ্যা সরকারি পরিসংখ্যান এটা তো এরপর এত একটা বিশাল জনগোষ্ঠী যখন আপনার বেকার থাকে তারপরে উন্নয়নের কথা যে লজ্জাও করে না হম এরা মিথ্যা কথাটাকে স্ট্যান্ডার্ড আকারে ধরে নিঃশেষে এই চেতনার কথা বলেই রিয়েলিফ মানবিক মর্যাদা নিয়ে আরেকটা গ্রুপ দাঁড়াইলো এবং সর্বশেষ যে পয়েন্টটা বলতে চাচ্ছি দুই নম্বরে এদেরকে পরবর্তী সময় যেভাবে নগ্নভাবে সারা দেশে। দলীয় সন্ত্রাসের মধ্যে বলা হয় পেটি বুজো আন্দোলন পেটি বর্জ্য মানে হইলো কি ধরেন এই যে নিজের ভালো থাকা খাওয়া নিয়ে রুটি রুটি নিয়ে টেনশন আরকি একদম মানে আধুনিক আত্ম সচেতন মূলক অতিরিক্ত আত্মসচেতন মূলক হ্যাঁ শুধু নিজেরই নিয়ে ভাবিব আপনারই নিয়ে বিব্রত থাকবে আমি এবং আমার বউ মিলা সুন্দর জীবনযাপন করবো বাচ্চা কাচ্ছে এই যে আপনার বহুবাদী সংস্কৃতির আপনার বিস্তারের কারণে আমাদের মধ্যে যে বাসনা তৈর হয় সে বাসনার প্রেশারের মধ্যে দিয়ে যে ধরনের অভাব বুধ আমাদের মধ্যে তৈরি হয় সে অভাব বুধ থেকে যে ধরনের আন্দোলন হয় সেগুলোকে পেটিপুর পুরা রিয়াকশন বলা হয় এই ধরনের আন্দোলনের ক্ষেত্রে বড় কোনো আদর্শ বড় কোনো আইডিওলজি মতাদর্শ কাজ করে না এই আজকে তাদের দাবি দেওয়া মাইনা নিবেন তারা দেখবেন আনন্দ মিশিল করে মিষ্টি খাবে এই সরকারকে উপাধি দিবে এবং ওরাও যখন সরকারি চাকরি যাবে এরাও জনগণের বিরুদ্ধে অস্ত্র আজকে যারা মায়ের খাচ্ছে এই ছেলেটাই যখন আজকে মায়ের খাচ্ছে রাস্তাতে দাঁড়ায় পুলিশের ও যখন বিশেষার হয়ে এসপি হবে ওর উপর সরকারের মধ্যে ও গুলি করবে ও পরে তারপর জেনারেশন কে লাঠি পেটা করবে জিক্যাল বেসিস নেই ইডিওলজিক্যাল বেসিস তখনই এর মধ্যে ইনপুট করতে পারে যখন এখানে এটা সার্বিক জনগণের মুক্তি বা ইনসাফের প্রশ্নটা আপনার হবে ইনকোরেট করা হবে যখন সমস্ত জনগণের পাশে ইনকর্পোরেট করা হবে তখনই শুধুমাত্র এই ধরনের আন্দোলনের একটা আদর্শিক বৃত্তি পারে এবং তখনই এটা আসলে একটা মুক্তির আন্দোলনের দিকে পারে বা রাজনৈতিক গুরুত্ব দাঁড়াইতে পারে সেই লক্ষণ অলরেডি দেখা গেছে সরকার নিজে এটাকেও পারে না ফলে আমি দেখতেছি এটা খুবই সম্ভাবনা আছে যে আপনার একটা রাজনৈতিক আন্দোলন হয়ে ওঠা অবশ্যই সেই রাজনৈতিক আদর্শটা হবে একটা বুঝদুয়া ন্যাশনালিস্টিক আদর্শ সেটা কোন আপনার পরমার্থিক বা আধ্যাত্মিক চেতনা সম্পূর্ণ আমরা এই মুভমেন্টটাকে আসলে আহ মোটামুটি ভালো থাকতে পারে আপনার একটা লেখা ছিল এপ্রিল মাসে যেটা লিখছেন আপনি যে কোটা বিরোধী আন্দোলনকে যেভাবে দেখতে হবে তো ওই লেখার মধ্যে এই ধরনের আপনি যে এই ধরনের মুভমেন্ট আসলে গভর্নমেন্টের জন্য চ্যালেঞ্জ না এরা সিম্পলি নিজেদের জন্য একটা স্বার্থ চায় বা তারা একটা ইনসাফ চাচ্ছে একটা সার্টেন লেভেলে তার হয়তো কোটা প্রথা বাতিল করতে বলতেছে না সরাসরি তারা বলছে প্রথা সংস্কার হোক তো এই ধরনের একটা নিরীহ গ্রুপ হ্যাঁ যারা কোন পলিটিক্যালি কোনো থ্রেড পোস্ট করেন গভর্নমেন্টের প্লাস এই গ্রুপ গ্রুপটাই কিন্তু যদি চিন্তা করেন ফাইভ ইয়ার্স আগে একটা সেন্সে বলতে পারি যে শাহবাদের ফুড সোলজার কারণে এরা কিন্তু এরা একটা সেন্স আওয়ামী লীগের সাপোর্টার কিন্তু তারা হয়তো সরাসরি করে না কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এরকম এরা যদি একটা সাপোর্ট গ্রুপ হয় আমি এভাবে এক্সপ্লেন করি যেটা ডেমোক্রেটিক স্টেটে প্রত্যেক ডেমোক্রেটিক রাষ্ট্রেটিক পার্টিগুলোর কিন্তু প্রত্যেকটা একটা সাপোর্ট গ্রুপ থাকে মনে করেন যদি আমেরিকায় চিন্তা করেন যে আমেরিকায় একটা গ্রুপ আছে তো লিবার ইয়ে করে কনজারভেটিভ রা হয়তো কিছু যে আপনার রাইট উইংগুলোকে একটু পাত্তা দেয় বা খ্রিস্টার হলে বাংলাদেশের দেখবে হিন্দুদেরকে দেখে কিংবা শিয়াদেরকে ইসলামিক দলগুলোর মধ্যে যেগুলো পীর আছে যেগুলা মাঝভাণারী বাং লাইক দ্যাট এদেরকে আওয়ামী কিন্তু একটা সেন্স নিজেদের হিসেবে দেখা করে এরা কারণ আওয়ামী যেতে চায় না এরকম তো এই যে গ্রুপটা এই যে স্টুডেন্টের আওয়ামী লীগ খেপাবে খেপাই তো তার নিজেরই ক্ষতি হ্যাঁ আপনি আপনার এই থেকে আমি দুই তিনটা পয়েন্ট টাকার উত্তরটা দিতে চেষ্টা করি এক নম্বর এই আন্দোলনের সাথে শাহবাগে আন্দোলনের অনেক যুগ জায়গায় মিল আসছে এক নম্বর মিল কি এরা প্রথমত শাহবাগের দুই তিন দিন পরে শাহবাগ তো আমরা মধ্যে খুবই অগ্রগণ খুবই আগে আগে ডিক্লিয়ার দেওয়ার লোকদের একজন কারণ আমি ওই ঘুমাইতেছিলাম বাংলা মোটরের একটা ভাষায় আমি সকাল লুঙ্গি পরে শাহবাগে দেখা দিয়ে হারমোনিয়ামিয়া গান টান গাই আমি দেখে রিক্সা ঘুরে চলে এসে লিখলাম যে এই যে রাবিন্দ্রিক ন্যাশনালিজম শুরু হলো শাহবাগে এবং শাহবাগের আন্দোলনের দুই তিন দিনের মধ্যে ছাত্রলীগের কোলের মধ্যে বসে আন্দোলন করছে এরাও কোটা যারা করতেছে ইউ আর ভেরি রাইট আপনি খুব সঠিক ভাবে পয়েন্ট আউট করছেন এরাও একই কাজ করতেছে কিন্তু ওই যে শুরুতে আমি যে পয়েন্টটা বললাম মুক্তিযুদ্ধের যে চেতনাকে আগামী দিনেও কার কি চরিত্র হবে এটা পরিষ্কার ভাবে আমরা দেখে নিতে পারবি কিভাবে শাহবাগ মুভমেন্টের যে উন্মান্তা যে মুক্তিযুদ্ধের চেতনা বা ধরেন যে এইভাবে একটা পুরানা ইস্যুকে হ্যাঁ বর্তমান আওয়ামী লীগ সরকার দ্বারা করা হয়েছে হম এই রাজনৈতিক ব্যবহারের খপ্পটা এখানকার তথাকথিত শিক্ষিত ক্লাস বুঝতে কারণ এখানকার জাফর ইকবাল বলেন তথাকথিত শিক্ষিত সুশীল টেলিভিশন মিডিয়া সংবাদপত্র সবকিছুর গুলোতে চর্চা করা হয় এগুলি আদর্শ বাইরে গেলে আপনি কি আপনি প্রতিক্রিয়াশীল আপনি পশ্চাৎপদ আর টুকি দারে যদি থাকে তাহলে তো কথাই নেই তো এই যে কালচারটা এই কালচারটা শাহবাগের পরে কিন্তু শাহবাগকে আমি মনে করি যে আমাদেরকে একটু ধন্যবাদ কালচারাল যে একচ্ছত্র আধিপত্যটা ছিল এই সেকুলার শাহবাগীদের এইটা চেঞ্জ হইল। ম্যাথ লেভেল একটা ব্যাপক পরিবর্তন আসা শুরু হইলো সেই পরিবর্তনের ফলে ক্ষমতার দিক থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে চেতনা সবই বলতেছে বাট তার সমস্ত নীতি আদর্শের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য সে প্রস্তুত হয়ে বসে আছে। কোটা আন্দোলনের সবচেয়ে বড় উদাহরণ ফলে এরা এই যে আমার ক্ষমতা ইচ্ছে ক্ষতিগ্রস্ত করবে হুমকির মুখে ফেলে দিচ্ছে তখন সে আসে এটাকে নামতে বাধ্য হইলো হম ভাবার মধ্যে দিয়ে এই আন্দোলনের এই মুহূর্তে সবচেয়ে পজিটিভ দিক যেটা সমস্ত সমালোচনার পরেও যদি কোটা আন্দোলনকারীদের মধ্যে কোন রকম কোন রাজনৈতিক মনুষত্ব আমি এই শব্দটা ব্যবহার করলাম জায়গা থাকে তাহলে আলাদা করা ছাড়া চিহ্নিত করা ছাড়া আগাইতে পারে না আগায় না এখন যেটা হইছে শত্রু মিত্র চিহ্নিত হওয়ার সবচেয়ে বড় সুযোগ তৈরি সুযোগ চিহ্নিত হয়ে গেছে এখন সাহস করে শত্রুকে শত্রু ডিক্লেয়ার করা জনগণের পাশে দাঁড়াইয়া জনগণকে সাথে নিয়ে হ্যাঁ একটা সামগ্রিক আন্দোলনের জাতির জন্য এটা কল্পনা করতে আমার গাছ আচ্ছা রবি এখানে একটা কোয়েশ্চেন একটা দুটো কোয়েশ্চেন আপনি এখানে একটা জিনিস বলতেছেন যে আহ যে চেতনার রাজনীতি বা যুদ্ধের চেতনার রাজনীতি একটা আরেক দিক থেকে তারা এটা পুশ করা শুরু করছে আস্তে আস্তে এবং নাইন থেকে টু থেকে টানা এটা একেবারে মেশিনারি চালাইছে এই কোটা আন্দোলন পুরোপুরি সেই কিন্তু অন্যদিক থেকে এটা কি আওয়ামী যে মুক্তিযুদ্ধের চেতনা এই যে নেগেটিভ এটা একটা দেয় কিনা মানে এটাকে একটা বৈধতা দেয় কিনা যে আগামী থেকে বাংলাদেশে যে এটা করতে হয় তাহলে এটা দিয়েই করতে হবে এখন তারা যদি আপনার কথা মতো ধরলাম তারা মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় প্রবলেমটা কি হিস্ট্রাফি ইতিহাসের প্রবলেমটা কি তারা মুক্তিযুদ্ধের ইতিহাসের নামে একটা পার্টিজান ইতিহাস ইমপ্লিমেন্ট করছে যে বয়ানগুলো ছিল সেগুলো সব এলিমিনেট করে একটা পার্টিজান বয়ানকেই এটা ইতিহাস আকারে জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এবং ইতিহাসটা সাংবিধানিক ভাবে দেওয়া হয়েছে জন্য এইটাকে আমি বলতেছি সাংবিধানিক হ্যাঁ তো এই আলাপ একটু পরে করবো বাংলাদেশের ফেসিবাদ কেন বাংলাদেশের তো যাই হোক আপনার পয়েন্টে যদি ফিরি দেখা যাবে ধরেন আপনার কথা যদি আমরা ধরেও নেই করি যে হ্যাঁ এরা তো মুক্তিযুদ্ধের চেতন আর এই আওয়ামী যে ইতিহাসের বয়ান এটা একটা কন্টিনিউশন হম সামনে সম্মেলন আছে যে যত জঙ্গি স্টাই পিটাইতে পারবে সে মনে করেছে তত বড় পথ পাবে হম এটা যারা পিটাই এরাও যে কতখানি সহিগের আদর্শ নিয়ে পিটাইছে এটা নিয়ে প্রশ্ন তুলতে হবে আছে পিরানোর মধ্যে তো রাজনীতি নাই পিড়ে দিছে হম সারা দেশে মানুষ হয়তো কিছু বলতে পারতেছে না প্রতিবাদ করতে পারতেছে না কিন্তু বাড়ায় যায় এর মধ্যে বোঝা যায় যেটাকে পলিটিক্যালি ব্র্যান্ডিং করা নিজেরা ব্র্যান্ডিং করার একটা সুযোগ আমি কত বড় ক্যাডার হয়েছি দেহ আমার বড় পদ হম এটাই মেসেজটা দিতে চাচ্ছে মনে হচ্ছিল এই ভিডিও গুলো দেখতেছিলাম তো অন্যদিকে যারা মায়ের খেললো বহন করার পরেও যখন মায়ের খেলো না গুন্ডাদের উচ্চারণ ফলে নাও এখন থেকে কিন্তু এটা পলিটিক্যাল চেহারা পাইতে শুরু করছে ফলে এখন আমি যে কারণে আমি জোর দিয়ে বলতেছি যে মুক্তিযুদ্ধের দুইটা ন্যারেশন দাঁড়াই গেল এবং দুইটা ন্যারেশন একটা মুখোমুখি দাঁড়াইলো হ্যাঁ আপনি যেটা বলতেছিলেন যে তারা নিজেরা চেতনার আরেকটা সাইড মানে প্রতিনিধিত্ব করে আরেকটা সাইড এর তাহলে একদিকে আমি যদি মুক্তিযুদ্ধের চেতনার মানে ধারক বাহক আওয়ামী লীগকে মনে করি তাহলে এটা একটা বেসিক্যালি পার্টিজান মাস্তানির আইডিয়োলজি আর যদি আমি এদেরকে মনে করি যে এরা আসলে মুক্তিযুদ্ধের চেতনা ঠিক চেতনা না একটা স্বার্থের কি হচ্ছে কারণ যদি চেতনা যদি এটা হয় যে একটা আহ শোষিত একটা পিপল তাদের নিজের অধিকার আজ জন্য যুদ্ধ করতেছে তাহলে এই এটার সাথে কিন্তু গোটান্তর ভাবে পড়ে না কারণ এরা কিন্তু অন্য স্বার্থের জন্য আসে না এরা শুধুমাত্র নিজেদের খুব সংকীর্ণ একটা স্বার্থের জন্য মারামারি করতে বলুন আপনি যে প্রশ্নটা তুলছেন ভেতরের আওয়াজটা হইল মুক্তিযুদ্ধের চেতনার মধ্য দিয়ে আসলে রিয়েলি একটা ইডোলজিক্যালি স্ট্রং এবং চেতনা কিনা তারপরে যতটুকু নিয়ে বলতেছি বাংলাদেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধের চেতনার কোন ভবিষ্যৎ ইন লং টার্ম কেন নাই গ্লোবাল কন্ডিশন যদি আমরা দেখি এবং দেখি এক নম্বর কথা হলো মুক্তিযুদ্ধের চেতনাযুদ্ধটা এই মুক্তিযুদ্ধটা জনগণের কাছে বকুল্লি একটা গন্ডগোল হম ফলে আমি বলছি একদম সাধারণ ঘিটে খাওয়া মানুষ তাদের কাছে একটা গন্ডগোল তাদের কাছে অত মহান ব্যাপার না কিন্তু তারা অত কিছু বুঝেও না হ্যাঁ তার মানে এই গন্ডগোল কথাটার আপনি দেখবেন যে গন্ডগোল তার কাছে না ও আবেগে গত কত না কান্দা নিয়ে হ্যাঁ তার মানে সাধারণ পাবলিক কাছে এই বিষয়টা অত বড় না যত বড় আসলে প্রেজেন্ট করা হয় কিন্তু এর বাইরেও আপনার প্রশ্নটা আপনার প্রশ্নটা খুবই বাংলাদেশে এই কারণে কারণ হইল ভারতীয় উপমহাদেশের যে বাস্তবতার মধ্য দিয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হইলো আমি ঐতিহাসিক আলাপের মধ্যে ঢুকতেছি এবং সেই পাকিস্তান রাষ্ট্রের মধ্য দিয়ে ভারতীয় হিন্দু জাতীয়তাবাদের কাউন্টার আকারে আমরা যে ধরনের একটা পাকিস্তান আমাদের পূর্বপুরুষটা যে ধরনের একটা পাকিস্তান রাষ্ট্রকে সম্ভব করে তুলছিল তোলার জন্য রক্ত দিয়েছিল বা সম্ভব করে তোলার জন্য যারা যা যা করা সবই করছিল তার পলিটিক্যাল এনভায়রনমেন্ট গ্লোবালি একই রকম রয়ে গেছে কিভাবে একই রকম রয়ে গেছে আপনি যদি আইডেন্টি পলিটিক্স এর প্রশ্নটা চিন্তা করেন আইডেন্টি পলিটিক্স মানে আত্মপরিচয় রাজনীতির প্রশ্নটা চিন্তা করেন ধরেন আপনি যখন আমেরিকাতে পড়তে যাবেন প্রথমে আপনাকে বলবো আচ্ছা তুমি ভারতীয় নাকি হম মানে বাংলাদেশ বইলা বাংলাদেশ বইলার যে আইডেন্টিটা সেটার কালচারাল ফিলোসিক্যালাডেমিক্যালি ফিলোসফিক্যালি চিন্তা করেন তরুণ করেন আপনি কিছু শো করবেন করতে না গ্লোবাল মার্কেটে গ্লোবাল মার্কেট মানে আমি গ্লোবাল ফিল্ডে বলতেছি আপনাকে ফলে আপনাকে হয় হাজির হইতে পাকিস্তান হইয়া না হয় ভারত হইয়া হম তারা এটা উদযাপন করে হম তারা ভারত পাকিস্তান যুদ্ধ বলে এটা চালায় ভারতের লোক এবং বাংলাদেশের লোক এটা নিয়ে কোনো কথা বলে না হ্যাঁ কথা বলার সাহস রাখে না এখনকার রুলিং ক্লাস তার মানে যে প্যারাডাইমটা দাঁড়াচ্ছে আপনার হিস্ট্রিক্যাল ফিলোসফিক্যাল অ্যান্ড কালচারাল সেই প্যারাডাইমটা যেহেতু একই রয়ে গেছে সাতচল্লিশ সাল থেকে এই পর্যন্ত পাই গেছেন বাংলাদেশ নো ডাউট আমরা খুবই গর্বিত কিন্তু গ্লোবাল ফিল্ডে আপনি যদি ইন্টারন্যাশনাল প্যারাডাইমে চিন্তা করেন যেহেতু এই রাষ্ট্র পাওয়ার পরে আমরা নিজেরা কোনো লড়াই চালাই নেই নিজেদের মধ্যে ভারতীয় তো ভারতীয় না কলকাতার উপনিবেশ আগারে নিজেদের গঠন করতে পারি ধন্য মনে করছি কালচারালি ফিলোসোফিকালি ফলে আমাদের কোনো আইডেন্টি এতদিনও দাঁড়ায় এত না দাঁড়ানোর ফলে হইছে কি এই মুক্তিদের চেতনাটার সাথে একটা রাবিন্দ্রিক চেতনা মিলে একটা এখানকার দেখবেন আপনি টার্কি তে তারপরে তিউনিশিয়াতে দেখেন বাংলাদেশের টার্কিতে কামালে ধারাটা লং টাইম ছিলেন খুবই গুরুত্বপূর্ণ ফলে দেখা যাচ্ছে কি বা খুব ইজিলি সে একই সাথে একাত্তরের চেতনা কলকাতার লিটারি ফিলোসফিকাল ভার্সন এবং আওয়ামী চেতনা এর বিরুদ্ধে দাঁড়াইতে বাধ্য হয় অটোমেটিক দাঁড়াই যেতে হচ্ছে তার মানে মুক্তিযুদ্ধের চেতনার আপনি যে টোটালিটি টোটাল জনগোষ্ঠীকে বাংলাদেশের টোটাল জনগোষ্ঠীকে ধারণ করে একটা এখনো পর্যন্ত এর মধ্যে নাই হম তাহলে আমাদের স্ট্রাগলটা কি হবে সেটা একটা বড় প্রশ্ন হইতে পারে কিন্তু আমার কথা যদি আমি বাইরা থাকি বা আমি নিজেও যদি বুঝে থাকি তাহলে থাকবে খুব ভালো এরকম একটা স্টেট ও গঠন করা সম্ভব না এখানে আরেকটা বিষয় কি মানে মুক্তিযুদ্ধের চেতনা একটা মানে মানে অ্যাবস্ট্রাক্ট বিষয় বায়বীয় বিষয় আর কি মানে ওই অর্থে মানে এটা অ্যাকচুয়ালি এটা নিয়ে ভাসানির ঠিক ছিল এই বাহাত্তর সালে যখন সে হক কথা ব্যয় করা শুরু করলো আমাদের প্রথম পারভার্সনটা প্রথম ছোট্ট সময়ের মোটামুটি মধ্যেই মানে অনেকদিন ধরে যুদ্ধটা চালাচ্ছিল তারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে তারা রেজাল্টটা পায়ে গেছে মানে সেখানে রাজতন্ত্র হটাইয়া তারা যখন একটা স্টেট ফর্মেশনে দিয়ে গেলো তারা দুই বছর সময় নিষে একটা জনগণতান্ত্রিক সংবিধান প্রণয়নের জন্য নানা সেক্টরের লোকজন প্রতিনিধি নিয়ে তারা মিটিং করছে তাদের মতামত নিশ্চয় যাচাই বাছাই করছে ইয়া করছে তো বাংলাদেশের ক্ষেত্রে যেটা হচ্ছে কি একাত্তর সাল হয়ে গেল তারপরে ক্ষমতা নিল একটা দল আওয়ামী লীগ আইসা তারপরে তার লোকজনদেরকে ডাকলো যারা তার ঘনিষ্ঠ ছিল ডক্টর কামাল টামাল মিলাইয়া আইসা বললো আছে একটা সংবিধান তো দরকার এখন ক্ষমতা চালায় এবং একটা মিডিল ক্লাস ঢাকাইয়া পোলা যখন মুক্তিযুদ্ধ করে তার আকাঙ্ক্ষার মধ্যে আকাশ সতাল তফাত ছিল মুক্তিযুদ্ধের মিলিটারি যে অংশটা সেনাবাহিনী যে বীর আহ আমাদের ধরেন হ্যাঁ বলা হয় যে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ গেলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে তাদের এক ধরনের আকাঙ্ক্ষা ছিল হ্যাঁ আবার ধরেন খুবই সাধারণ ধরেন যে ছাত্র জনতা তাদের এক ধরনের আকাঙ্ক্ষা ছিল ফলে মুক্তিযুদ্ধের মধ্যে দেখেন অনেকগুলো গ্রুপ ছিল যারা আবার বামপন্থী যারা ছিল সিরাশিকদের গ্রুপ টু তারা তারা আবার দুই কু লড়াই বলতে ছিল তারা বুঝোয়া খারাপ রাষ্ট্র পারে। কিন্তু এটা মাল্টি গ্রুপ ছিল নানা রকম গ্রুপ ছিল তাদের প্রত্যেকের আলাদা আলাদা অবস্থান ছিল স্বার্থ ছিল পলিটিক্যাল এজেন্ডা ছিল কিন্তু সবগুলো এক্সক্লুড করে সবগুলো বাদ দিয়ে একটা পলিটিক্যাল পার্টির এজেন্ডাকে স্বপ্ন জাতির স্বপ্ন আকারে চাপাই দেওয়া হ্যাঁ তখন থেকে মুক্তি চেতনার মানে সম্ভাবনার কফিনে শেষ হয়ে গেছে পরে যেটা অন্য টাইপের একটা প্রশ্ন করি আবার মানে হয়তো বেসিক প্রশ্ন হইতে পারে যে এর আগে এর আগে কোন ছাত্রদের একটা জেনারেল আন্দোলন সেভাবে কখনো মানে এগেন্স্ট যায় নাই হ্যাঁ আন্দোলনের বিরুদ্ধে সরকারের যে এত মার মুখী মানে পজিশন বা স্ট্যান্স ওদের আসলে থ্রেড টা কি সরকারের থ্রেড টা কি সরকার এখন মানে এটা আমি তো আমি আসলে যেহেতু আমি থাকি আমি প্রথম কথা হইল এই সরকার যে আপনার কোটা সংস্কার আন্দোলন যেটা তারা বলতেছে সরকার বিরোধী আন্দোলন তা কেন না তারা শুরুর থেকে বলতেছে এটা সরকার বিরোধী আন্দোলন কেন বলতেছে ফ্যাসিবাদ অলওয়েস টিকা থাকে হলো যুদ্ধের উন্মাদনের মধ্যে দিয়ে সে যুদ্ধ অবস্থা সারা টিকতে পারে না যুদ্ধ অবস্থা ছাড়া টিকতে পারে না এটা কারণটা হলো যুদ্ধ তাকে দুই ভাবে খুঁজে বাইর করতে সাহায্য করে আর সবচেয়ে বড় সাহায্য যেটা করে সেটা হলো ম্যাক্স পিপুলের মধ্যে একটা ভয় জন্ম দিতে সাহায্য করে যেটা তার ক্ষমতাকে প্রোটেক্ট করে ফলে ফ্যাসিবাদের জন্য যুদ্ধ হলো অনিবার্য যুদ্ধ ছাড়া সে টিকতে পারে না সে সুতা বাইরে যুদ্ধ পরিষ্কার ক্ষেত্রে ফলে অন্যদিক থেকে এই সরকার যখন রাগ করে হোক যেভাবে হোক কোটার ঘোষণাটা দিয়ে দিল সরকার প্রধান সে মুখে বলে লাগছে কারণ মানুষ খুব তো লিমিটেড মানুষের ক্ষমতায় সামান্য হম নিজেকে মনে করার কোন কারণ নেই তো তারপরেও ধর টেন্সি কি আমরা যদি দেখি সাইকোলজি যদি দেখি যখন ঘোষণা আচ্ছা এত সমস্যা যেহেতু হচ্ছে আবার আন্দোলন হবে আবার ইয়ে হবে তাইলে আমরা কোটায় বাদ দিয়ে দিলাম কিন্তু কোটা চাইলেই তো এবার মুখ দিয়ে বাদ দেওয়া যায় না কারণ এটা তো আপনার কনস্টিটিউশনের মধ্যেও এটাকে পরিবর্তনটাতে হবে হম কারণ এটা তো রাষ্ট্রের নীতির মধ্যে আপনার ইনক্লুড আছে যে এত পার্সেন্ট কোটা দেওয়া হয়েছে এই ক্ষেত্রে দেওয়া হবে তো এটা তো আপনি চাইলেই রাতারাতি এটা ঘোষণা দিয়ে দিন আর হয়ে গেলো এটা তো না এটা তো রাজতন্ত্র না কিন্তু নৌশনটা হয়ে গেছে কি এটা নিজের বাপের জমিদারি আচ্ছা আজকে বললাম ওই এলাকায় এটা বন্ধ ওই এলাকায় এটা চালু হয়ে যাবে চালু হয়ে গেল কিন্তু মোটামুটি হইলেও তো একটা নাম কষ্ট হইলেও তো একটা গণতান্ত্রিক ব্যাপার থাকে একটা স্টেটের মধ্যে এখন হম পৃথিবীতে সব বেশি থাকে সৈরতন্ত্র যথেষ্ট সময় না এটা যথেষ্ট সময় না কারণ হইলো এই যে এক নাম্বার সংকটটা হইলো কোথায় এক নাম্বার সংকটটা হইলো কোটায় হাত দিতে হইলো তাকে এক নাম্বার মুক্তিযুদ্ধের কোটায় হাত দিতে হবে আমি আপনাকে আগাম বলে রাখি কোটা বেরিয়ে আন্দোলনকে পিঠা আসছে এটার পক্ষে সাপোর্ট তৈরি করার জন্য মুক্তিযুদ্ধের সন্তান নারী সবাইকে রাস্তায় নামাবে সরকার প্রথমত যেটা চাইছে নির্বাচনটা বার করে দিতে চাইছে এটা বইলে হ্যাঁ সব হয়ে যাবে পাওয়ারফুল স্ট্রং সাপোর্ট গ্রুপ যে খুশি করার জন্য গভর্নমেন্ট তার আরেকটা সাপোর্ট গ্রুপকে পিটা যাচ্ছে চিন্তা করলে সে তো পলিটিক্স করতো সে তো পলিটিক্স করে না সে ক্ষমতার চর্চা করে ক্ষমতা আলাদা আপনি আপনি আমি কথা বলতে যাচ্ছি। রাজনীতি নিয়ে রাজনীতি কিভাবে সম্ভব একটা দলের সেটা নিয়ে কিন্তু আমি যদি জিনিসটা সহজ ভাবে বলি ব্যাপারটা কি এরকম যে কোটা যদি আওয়ামী মানে গভর্নমেন্ট আওয়ামী লীগ এখন তারা যদি বাতিল করতে যায় তার নিজের পার্টি মিনিং তার কর্মী বাহিনী গুন্দা বাহিনী যেটাই বলেন তার নিজের পার্টি তার বিরুদ্ধে চলে যাওয়ার বা বাতিল করুক এই দাবিটা মেনে নেওয়ার মধ্য দিয়ে এটা প্রুভ হবে নয় বছরের এই শাসন আমলের মধ্যে দিয়ে যখন কোন দাবি সে মানতে বাধ্য হইল না প্রথম সে মানতে বাধ্য হইল সাইকোলজিক্যালি সে পরাজিত এই পরাজিতের নুনটা তার যে ধরেন যারা যারা মনে করে এই ক্ষমতাটাকে যারা চিরঞ্জীব অমর মনে করে তাদের তারা হ্যাঁ ফলে এটা মেনে নিলে মেনে তো নেওয়াই যায় হ্যাঁ মেনে নেওয়া তো আর আহামরি কিছু না মেনে নিয়ে মুক্তিযুদ্ধের সন্তানদের অন্য জায়গায় চাকরি আলাদা কিছু করে দেওয়া যায় হ্যাঁ সেটা করে ঘোষণা দেওয়া হয়েছে সেটা নেওয়াই যায় কিন্তু রাজনীতি তো শুধু অন্ধকার জলের মতো ভেসে গেল ফলে এই জায়গা থেকে এটা মানা পরাজয় এই পরাজয়টা কি এরকম একটা ফ্যাসিস্ট সরকার মানতে চাইবে কোনোভাবেই না ফলে মানতে চায় না তারা ফলে তারা ফাইট করতে চায় এবং আর যুদ্ধের মধ্যে দিয়ে তার জন্য সমুহ সুবিধাটা কি যুদ্ধের মধ্যে তার সুবিধাটা হইল এই আন্দোলনটা এই আন্দোলনটা এই আন্দোলনটা যদি সরকার বিরোধী আন্দোলনটা আচ্ছা আরেকটা মজার কথা হইলো সরকারের লোকজনের কথাবার্তা শুনলে হাসি পায় আচ্ছা ধরেন এই আন্দোলনটা সরকার বিরোধী আন্দোলন আচ্ছা সরকার বিরোধী আন্দোলন করা যাবে না এটা কোন আইনে লেখা আছে ওদের আন্দোলন হ্যাঁ এটা সরকার বিরোধী আন্দোলন মানে তাদের দ্বারা সরকারটাকে একটা রুটী মতো রাজনৈতিক কোন লোক এই কথাটা বলতেছে না তুমরা যে আল্লাহ দাবিটা করতেছো এটা সরকার বিরুদ্ধে আন্দোলনের দিকে রূপ নিচ্ছে তাই এরা জামাত শিবির হয়ে গেছে হ্যাঁ পিটাইতে হবে আসলে এই এই যে যারা আন্দোলন করতেছে টু থাজেন্ড থার্টিনে কিন্তু আহ্লা করার যেই সিনারিও তখন থেকে কিন্তু জাস্টিফাইড যে আসিফ একটা বিখ্যাত লেখা আছে না মানুষ এই যে না মানুষ হয়ে গেছে এদেরকে মারো পিতাও ধরো করো কোন সমস্যা নেই আচ্ছা আমি আসিবাদি আসিবাদ্সপিরিয়েন্স থেকে যেভেন এ একটা ঘটনা ঘটছিল বাংলাদেশ আর্মির সাথে একটা ক্লাস টু থার্টিন তুমি দেখছো সময়টা সেটা হলো মিলিটারি গভর্নমেন্টের বিরুদ্ধে যেটা হলো ঢাকা ইউনিভার্সিটি থেকে যেটা শুরু হয়েছিল আর থার্টিনে যেটা শাহবাগে হইল দুটার ক্ষেত্রে আমার ধারণা দুটোর ক্ষেত্রে খুব ভালো শাহবাগের ব্যাপার এটা আমরা সবাই জানি সেভেনের ব্যাপারে আমি এক্সাক্টলি জানি না এটা আমার ধারণা দুটোর ক্ষেত্রেই আমরা দেখি নাই কিন্তু পেছনে খুব ভালো একটা কাঠামো ছিল একটা স্ট্রাকচার ছিল যেটা যখন ফার্স্ট স্পার্কটা হয়েছে বা স্টেপটা যখন হয়েছে তারপরে আন্দোলনটা সাংগঠনিক কাঠামো নাই কোন স্ট্রাকচার নাই কোন পার্টি নাই এরা মোটামুটি স্বতঃস্ফূর্ত করতেছে সো সেভেন যেমন ঘটনা ঘটলো তার একবার দু দিনের মধ্যে যত বুদ্ধিজীবী আছে এরা সব বক্তব্য বিবৃতি হাজির হয়ে গেল এই যে এসব কিছু ব্লগার যারা মোট জনগোষ্ঠীর লাইক একটা সিঙ্গেল ডিজিট পারসেন্টেজ না এরা কথাবার্তা বললো বাট আহ এক সপ্তাহের মধ্যে আমরা যে ওভারহেড ছবিগুলো দেখছি লক্ষ লক্ষ মানুষ এখানে এসে হাজির হলো এটা তো সাত এবং তেরোতে একটা ব্যাক ছিল পেছনে একটা সিন্ডিকেট ছিল বা যেটাই বলো কার্টেল ছিল কিছু না কিছু ছিল একটা স্ট্রাকচার ছিল যেটা এগুলাকে হেল্প করছে ব্যাপকভাবে এইটিনের ক্ষেত্রে এটা নাই এটা মোরলে যে কারণ ছোট একটা ভিডিওতে ভিডিও দেখছিলাম সেখানে আপনি বলছেন যে এই আন্দোলনের পলিটিক্যাল চরিত্র না থাকাটা একটা কারণ অফ এখন আপনি যদি চিন্তা করেন छ्रेट मास्तान ग्रुप्तान ये डील कर सामलाते चान আদার সাধারণ মানুষ আসলে কিছু করতে পারে না ছাত্রলীগ যেটা করতেছে এটা আমি মোটেও অবাক হচ্ছিনা বিস্মিত হচ্ছি না এটাই এটাই ছাত্রলীগের এটাই করার কথা হম এটাই ছাত্রলীগ আসলে আর অন্যদিকে জামাত সম্পর্কে বা শিবির সম্পর্কে আমি যদি বলি শিবির বা জামাত যারা যে যারাই বলেন ওরা ওরা যেরকম করে ওরা অল্টার ইগো একটা আরেকটা অল্টার ইগো আর কি হ্যাঁ একটা আরেকটা আর আচরণ নকল করে একটা আরেকটা জায়গায় বেসিক্যালি জামাত আওয়ামী লীগের মতো শক্তিশালী হয়ে উঠতে চায় সর্বপ্রবণ হয়ে উঠতে চায় মেন স্ট্রিম হয়ে উঠতে চায় আর আওয়ামী লীগ জামাতের মতো সুশৃঙ্খল স্ট্রাকচারাল হয়ে উঠতে চায় যতখানি আসছে আর কি বুঝছেন ফলে বিএনপি জামাত জাতীয় পার্টি এদের প্রত্যেকেরই তার মত করে তো ক্যাডার বাহিনী আসছে বাহিনী তো লাগে সেটা তারা করে থাকে কিন্তু এই কেডার বাহিনীগুলোর । ভূমিকা কিন্তু কোনো রাজনৈতিক দলকে ক্ষমতা নিরবিচ্ছিন্ন নির্ধারিত হয় সাউথ এশিয়ান পলিটিক্স এর পার্সপেকটিভে মূলত ইন্ডিয়া এখানে বড় বিগ ফ্যাক্টর ইন্ডিয়া ফ্যাক্টরের বাইরে যে যারা এখানে পলিটিক্স করার চেষ্টা করছে তাদের প্রত্যেকের পরিণতি করুণ হয়েছে এটা আমরা জানি তো সেদিক থেকে এই ধরনের করে দেশের রাজনীতির পরিবর্তন বা বা পরিবর্তন ভরসা আমি দেখি না কোনো স্বপ্ন আমি দেখি না সম্ভাবনা দেখি না এটা আর ব্যাপার হলো শুরুতেই যেটা বলছি এই ধরনের স্টুডেন্ট পলিটিক্স যারা করে আমাদের যে ছোট ভাইয়েরা করে ছাত্র দল বা ছাত্রলীগ তাদের প্রত্যেকেরই আদর্শের লেভেলটা হইলো এটাকে রিয়েলি ফেনাটিসিজম বলা যায় ভালোবাসে এক নম্বর হলে ইমোশন দিয়া দুই নম্বর প্রবাহ বিশ্বাস করিয়া দিয়া তিন নম্বর কেন তাত্ত্বিক উন্মাদনার যে সংস্কৃতি এডুকেশন এই শিক্ষা প্রতিষ্ঠান চলতেছে এর মধ্যে দিয়ে তো কোন পলিটিক্সই সম্ভব না কোন পলিটিক্স দিয়ে সম্ভব না মানুষ সম্ভব না কারণ ওর থাকে হইলে এর মধ্যে একটা ক্ষমতা চর্চা করবে মহান আদর্শ থেকে ইম্পসিবল হয় না ফলে যে এই ধরনের থেকে না ও ভায়োলেন্স করলে ওর চরিত্র যা ও যদি ভায়োলেন্স না করিয়া ও যদি আপনার ধরন যে সবাই একজন মানে কর্মী মেয়ে উমিমা নাম সম্ভবত এবং এরকম কেউ তারা কিছু কথা বলছে যেটা শেখ হাসিনার বিরুদ্ধে কিছু কথাবার্তা বলছে যেই কারণে আওয়ামী এটা খুব মানে খুব রাগেদের এদের মধ্যে একজন যার বয়স মানে তোমরা আমাদের নামতে হবে এরকম একটা কথা বলছে সে যখন বিবাহিত বহিঃপ্রকাশ হলো একজন এক্স ছাত্রলীগার সে স্ট্যাটাস দিছে যে ছাত্রলীগের যারা কর্মী আছে এরা কেন এখন এদের শিক্ষা দিচ্ছ না কাবসার কেন শেষ করতনা নইলে আমাদেরই আসতে হবে তো এখন সে কিন্তু লাইক সে সম্পত্তর একটা আচ্ছা যা হয় যে এই অপজিশন পার্টিগুলার সাম মুভমেন্টটাকে ক্যাপিটালাইজ করার চেষ্টা করতে পারে আন্দোলনে নিজের আন্দোলন করার ক্যাপাসিটি নাই তো নাইও অন্য যেকোনো আন্দোলনকে যে সে পলিটিক্যালি সাপোর্ট করবে বা থেকে নিজের ইয়ার থেকে নেবে মানে নিজের ফায়দা নেবে সেই অবস্থা তো দলটার নাই আর মানে স্বাভাবিক এটা আর পাইতো এরকমই আচ্ছা এ স্বাভাবিক সময়ে ওদের যে স্ট্যান্স ছিল মানে কোন স্ট্যান্স না থাকাটাই ওই সময় আসলে ইসলামের একটা ভার্সন হ্যাঁ ফলে জামাত ইসলাম বিএনপির সাথে আছে দেখে বিএনপিকে একটা ইসলামিক দল যারা মনে করে তারা তাদেরকে তাদের রাজনীতিতে ইসলাম বা ধর্মের ব্যবহার তাদের কোন ধারণা এক নাম্বার। দুই নম্বর ধরেন বিএনপি একটা সেকুলার দল আওয়ামী লীগের লোকজনের যে চরিত্র বা কালচার যা যা চর্চা করে বিএনপির লোকজন একই জিনিস চর্চা করে একই রকম হইতে চায় হ্যাঁ কিছু তফাত আছে কিছু ভিন্নতা আছে সে তফাত এবং ভিন্নতাগুলোকে বিএনপি তার এতদিনেও মেনি স্ট্রিম পলিটিক্স এর অংশ গড়ে উঠতে পারেনি যে কারণে সে এখনো আওয়ামী পলিসির বাইরে খেলতে পারে না সে আওয়ামী বাইরে খেললে মানে আওয়ামী লীগের ভিতর হয়ে মানুষ আওয়ামী লীগের বিকল্প আকারে বিএনপি কে মানে বিএনপি নিজের রাজনীতি যেটা ধরেন আওয়ামী লীগ কোন না কোন রকম ভাবে পারছে তারা হোক চেতনার বিষয়টা হোক আওয়ামী লীগ তো কিছু না কিছু রাজনীতি করে জাস্ট রিএকশনের উপর বেস্ট করে আওয়ামী ফেল করে যে জায়গায় বিএনপি সেখানে উইন করে বিএনপি নজুন করে নিজের যে রাজনীতি তৈরির করবে কাজটা বিএনপি এখনো শুরু করে নাই এটা গুরুত্ব এখনো এটা গুরুত্ব যে লোকটা বুঝছিল সে ছিল রহমান তো জিয়া রহমান বুঝছিল বলে সে অল্প সময় গেছিলাম পার্টি গুলোর এক ধরনের ইয়ে থাকে সেটা আসে কিন্তু জামাত ইসলামের প্রবলেম যেটা হলো জামাত ইসলামের প্রবলেম জামাত ইসলাম মানে মেইন স্ট্রিম একটা আওয়ামী হয়ে উঠবে কারণ হইলো ও যখন ন্যাশনাল কে ইসলামের জায়গা থেকে ব্যাখ্যা করতে যাবে এবং বাংলাদেশের এই ন্যাশনালিজম কে একই সাথে ধারণ করে ইসলামিজম করতে যাবে তখন এটা হবে একটা রাবিন্দ্রিক ইসলাম ইসলাম আসে রাখতে পারেন বাংলাদেশে তখন কায়ে হবে রাবিন্দ্রিক ইসলাম আচ্ছা আমাদের একটু ব্যাখ্যা কিরকম রাবিন্দ্রিক আপনার আমি বাইরে না যাইতে পারে ইসলামের রাজনীতি কি করবে আমি একটা আর একটু ডিটেল প্রশ্ন করি সেটা হলো দেখেন আমি মনে করি প্রত্যেক মানুষের যে কোনো রাজনৈতিক দল তার দেশের সাপোর্ট করার অধিকার আছে আমি আমার বিনীত অনুরোধ আমার বক্তব্য বক্তব্য আকারে নেবেন না এটা আওয়ামী লীগের জায়গায় এইভাবে বলতাম এটার পেছনে অনেকের ভূমিকা আছে বা অনেকের ব্যর্থতা আছে এটার মধ্যে মেইন অপোজিশন পার্টির ব্যর্থতা আছে এটার পেছনে সিভিল সোসাইটির একটা ব্যর্থতা আছে বা তাদের একটা ইনফ্যাক্ট তারা এখানে ভূমিকা রাখছে এবং মিডিয়ার একটা বড় ভূমিকা আছে যে বড় একটা পা ভেঙে গেছে তরিকুল্লাম তাকে রাজশাহী মানে সরকারি মেডিকেল থেকে বের করে দিছে মিডিয়া আমরা দেখতেছি গত পাঁচ বছর ধরে একটা মানে একটা পার্টিসান এবং একটা অপরাধ এটা জামাচ্ছি না এটাই একটা অপরাধ এবং কোনটা বিরোধী ওরাও আবার এসে বলে না না আমরা জামাচ্ছি না আমরা জামাচ্ছি হওয়াই অপরাধ এরকম একটা অবস্থা এরকম একটা অবস্থা চুরি গেছে তো এই ব্যাপারটা মানে এটা তো মানে মানুষ অতটা কিনাও না ধরেন যারা এখন ক্ষমতা আছে আওয়ামী লীগ সেই ক্ষমতাটাকে কিভাবে দেখে এটা যদি আমরা বুঝি তাহলে তার এই আচরণ পুজো পরিষ্কার হয়ে যাবে সে ক্ষমতাটাকে এখন দেখে যে এটা তার পার্সোনাল প্রে দেখে যখন একজন আহত ছাত্র যে মুখে বঙ্গবন্ধুর কথা বলতেছে জননেত্রীকে কে এডুকেশন দিচ্ছে হ্যাঁ এবং তাকে যখন মারা হচ্ছে সে চিকিৎসা নেওয়ার সুযোগ পাচ্ছে না মারের পরে তো তখন কিন্তু একটা মজার ব্যাপার সাথে ঘটছে এখানকার কিছু আইনজীবী দাঁড়াইছে যে তারা তাদেরকে আইনি সহায়তা দিবে কিছু ডাক্তার দাঁড়াইছে তারা বলছে যেমন মতো লোক তারা চিকিৎসার ব্যবস্থা করে দিবে তাদের এখানে ফ্রি চিকিৎসা করানো যাবে ফলে অন্যান্য পেশাজীবী অভিভাবক বিন্দু শিক্ষকদের একটা অংশ এই এতদিন পরে ঘুষ ফিরছে নাগরিক সমাজের শাহবাগে আমরা যে সিভিল ভয়েসটা যেটা হারাইছিলাম। হ্যাঁ সময়টা তাদেরকে প্রতিহত করা হচ্ছে সব জায়গায় তো প্রতিহত করার পরেও ধরেন এইটাকে আহ আপনি এই প্রবণতাকে যদি আপনি বুঝতে চান বা ব্যাখ্যা করতে চান এটা কিভাবে ব্যাখ্যা করা যায় ধরেন যে ছেলেটাকে হাতুড়ি দিয়ে চরম ভাবে পেটানো হয়েছে পেটানোর মধ্যে দিয়ে ধরেন ফেসবুক সাধারণ মানুষের সাইকোলজিতে একটা টোমাটিক ইনভারনমেন্ট তৈরি হওয়া স্বাভাবিক একটা অনুভূতি তৈরি হওয়া স্বাভাবিক কিন্তু আপনি যদি সূক্ষ্মভাবে খেয়াল করেন দেখবেন যে রিপোর্টের ধরনগুলো থেকে কিন্তু একটা উল্লেখ নাই যে এটা এই পার্টেড ক্ষমতারইাক্টার মধ্যে যে সৎ মানে খোদ সন্ত্রাস উৎপাদনের মধ্য দিয়ে ক্ষমতা ঠিকই আছে এবং এখন আইন বলেন বিচার বলেন মিডিয়া বলেন সুশীল সমাজ বলেন টোটালটা একটা সন্ত্রাসায়ন টোটালটা একটা সন্ত্রাসায়ন হয়েছে হ্যাঁ এটা শুরু হয়েছে অবশ্যই শাহবাগের মধ্য দিয়ে তো এবং এটাকে পপুলারাইজ করা হয়েছে ফলে এখনকার এই তো মানে জনগণ মাইনে নিতে বাধ্য বা কি খুব বেশি এই এর ফলে গণবিপ্লব হয়ে যাবে গণ হয়ে যাবে সেটা কোনো কারণ নাই কি হবে এটা বলার জন্য ধ গণক হইছে পঁচাত্তর সালে হইছে এখানকার সুন্দরী মেয়েরা আচ্ছা আপনি মানে আপনি একটা জিনিস বললেন যে এখন ওই যে ডাক্তারদের মধ্যে বা আইনজীবীদের মধ্যে অনেকের মধ্যে হুশ ফিরছে এখন আমার কাছে যেটা মনে হয় আপনি কি আপনার কি মনে হয় যে মানে শহুরে ভার্সিটি কেন্দ্রিক যে শ্রেণী সেই ছাত্ররা আক্রান্ত হচ্ছে দেখে তাদের এখন আমি যেহেতু না সে ভয়ের থেকে তারা এটা করতেছে যারা করতেছে তাদের প্রত্যেকের পঁচাত্তর সাল সম্পর্কে ধারণা আছে। তারা যেহেতু সরাসরি এখন প্রতিবাদ করতে পারতেছে না দেশে গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা পরিবর্তন হওয়ার সম্ভাবনা যেহেতু তারা দেখতেছে না একটা আলোচনা করা যাক যে আসলে আহ ফার আপনার জাফর ইকবাল বলেন সারিয়ার কবির মুদাসিমন আনিসুল হক মুরলাস এদেরকে এই গ্রুপটা একটা লিডিং সময় একটা কথা বলি যে এখানে একটা একটা জিনিস দেখা যাচ্ছে আরকি যে আন্দোলনকারী প্রতিবাদী এবং আন্দোলনদেরকে যারা পিটায় যারা পলিটিক্স করে প্রত্যেকে একটা জিনিস মিক্সের করে যে শেখ হাসিনার প্রতি তাদের লয়ালটি আছে না করি আসলে প্রচন্ডের মধ্যে যে জাফর ইকবাল আমরা কি এরকম দেখছি ওই চুপ অমুক চুপ তমুক চুপ ওনারা কেন কিছু বলতেছে না এই যে বুদ্ধিজীবী ধরেন এই যে বুদ্ধিজীবী আমি বলতেছি যে আপনারা যাদেরকে বুদ্ধিজীবী যাদের নাম নিলেন প্রথম কথা মানুষ কেনা এরা পার্টি লোক এবং কি একটা পার্টি যে পার্টিটা রাজনীতি এখন আমি মনে করি এরা যদি রিয়েলি এরা আওয়ামী না আওয়ামী লীগ হইত তারা আওয়ামী লীগকে রাজনীতি থাকবে যে থাকে বিএনপির না কিন্তু কথা হলো এই যে যাদের নাম নিলেন এরা তো আওয়ামী সবচেয়ে বড় ক্ষতি করতেছে এটা আমি মনে করি আওয়ামী যারা লোকজন আছে অতি দ্রুত বাই করতে হবে কিভাবে শেষ হয়ে যায় ক্ষমতাকে বারবার হইলো আপনার তৈরি করতে হয় ক্ষমতা বারবার তৈরি হওয়ার জিনিস হ্যাঁ এটা একটা এটা জিনিস এটা এটা ঠিক বস্তুগত না ফলে এখনকার এই র্যাব পুলিশ এটা তো ক্ষমতা না ক্ষমতা একটা এখন সেই স্প্রিট টা তৈরি হয় মধ্য দিয়ে সেই পলিটিক্স খাইয়া যাচ্ছে সেই পলিটিক্স নাই হয়ে যাচ্ছে সমাজের রুট লেভেল থেকে সমাজের বিভিন্ন স্তর থেকে আওয়ামী লীগের পলিটিক্স উঠে যাচ্ছে কিন্তু এই উম্ম ক্ষমতার পূজা করে যাচ্ছে ক্ষমতাকে তারা নানাভাবে সমর্থন বাহবা দিয়ে যাচ্ছে কিন্তু আওয়ামী লীগের রাজনীতি কিভাবে রক্ষা করা যায় কিভাবে এত বড় ঐতিহ্যবাহী পার্টিটাকে গণ গণমানুষের পার্টির দিকে নিয়ে যাওয়া যায় কিভাবে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস এর দিকে নিয়ে যাওয়া যায় তার কোনো দিক নির্দেশনা তারা দেয় না ফলে আর আওয়ামী সবচেয়ে বড় শত্রু মানুষের নেতা বা মানুষের জন্য গাইড হইতে পারত দেন তারা রাস্তায় নেয় বলতো যে আমি আসি তাদের সাথে আর যদি তারা প্রপার আওয়ামী লীগ হইতো তারা বলতো যে ডু থিংস ইন এ প্রপার ম্যারাস্টলি এই ইস্যুটাতে এই বিষয় খুব একটা ইনভলভমেন্ট নাই আহ তোমার কাছে কি মনে হয় যে ওনাদের কি স্টেপ আপ করা উচিত ছিলিভলি মানে আচ্ছা এখানে একটা কথা আগে বলি সেটা হলো যে আমি গতকালকে পর্যন্ত এরকম কোন কিছু দেখি নাই তবে দেখছি খেলাপুত থেকে একটা মিছিল করা হয়েছিল একটা বিষয়টি যে আহ আদেন্দ্রে কি করা উচিত এইভাবে বলাটা আমার জন্য সঠিক হবে না এক দুই হলো এটা তাদের জন্য গ্রহণ করো মানে এটা উচিত না আসলে আমার বলা আমি বলি শাহ উমান আব্দুর রহমান রাহিমল উনি একটা কথা বলছিলেন আমি ওনার কথাটা বলি যেহেতু উনি ওনার কথাটা আমার কথা বেশ সচন এর জন্য হিস্ট্রি উনি যা করছেন সবকিছুর জন্য উনি একটা কথা বলছেন সেটা হলো যে মসজিদ ইসলামিক সোসাইটির কেন্দ্র হইতে এবং আলেমদের মুসলিমদের দিক নির্দেশনা দিতে হবে যখন এটা আলেমরা করবেন না এই কাজটা যখন আলেন্দরা বন্ধ করে দিবেন তারা যখন মুসলিম আহ বাহ্যিক হতে পারে অভ্যন্তরীণ হতে পারে তারা আহ আপার হেল্প এটা এই কারণে সবসময় এটা আহ দায়িত্ব যে তারা দিক নির্দেশনা দিবেন এবং বিষয়গুলো ক্লিয়ার করবেন দুঃখজনক ব্যাপারটা হলো এটা হতে পারে এরকম কিছু একটা বাট দিক নির্দেশনা করা বা ইসলামের অবস্থাটা তুলে ধরা এজ এ মুসলিম যে এই পার্টিসান রাজনীতিতে বিশ্বাসী না যে হয়তো এই আইডিওলজি বা এই ধরনের স্টেট স্ট্রাকচারে বিশ্বাসী না বা এই রুল এসে বিশ্বাসী এমন একজন মুসলিমেরও তার বর্তমান অবস্থা থেকে কিভাবে কি হওয়া উচিত তার কি মনে করা উচিত যে আলেমরা ইসলামের অবস্থান থেকে ইনসাফ এবং আদলের যে বয়ানটা দরকার সমাজের সমস্যাগুলো কিভাবে সমস্যাগুলোর ইসলামের সে কি এটা তুলে ধরতে পারেন নাই বা ব্যর্থ হয়েছেন এটা ওনার কথা আমার কথা না আর আপনি যদি বলছেন এবং ওনারা ইস্যুটাকে কোন ছাপ দেন নাই মানে এই এই জিনিসটা হওয়া দরকার এটা না হলে মানুষ কিন্তু আসলে বুঝবে না সাধারণ মানুষ বুঝবে না ব্যাপারগুলো অনেক কিছু তাদের কাছে ক্লিয়ার হবে না কারণ আসলে মানুষের ওই যে একটা লেভেলটাও আসলে ভাবে নাই গেছে। তারপর বিশাল একটা অংশ কে আমরা দেখতেছি যে তারা এটা নিতে আমার একটা মাথা ব্যথা নাই এটা আহ হইতে পারে একেবারে শহুরে যারা একদম আপার মিডল ক্লাস বা রিচ যারা এটা তাদের হইতে পারে মানে বিশাল একটা অংশ এখনো খুব একটা চিন্তিত মিডিয়া কারণ মিডিয়া আপনি তেরোর কথা বলেন সাত সত্তরের কথা বলেন বা অন্যান্য পরবর্তী বিষয়গুলো বলেন মিডিয়া সবসময় আহ বিষয়গুলো এমনভাবে উপস্থাপন করছে যে মানুষ তীব্রতা বলেন বা মানবিকটা কি আমি ওই যে একটা লেখা লিখছিলাম মিডিয়া সংস্কৃতি ও ক্ষমতার উন্মাদনা মানে এ বলে মিডিয়া বলতে আমরা যে অনুবাদটা করি যে গণমাধ্যম মিডিয়া মানে গণমাধ্যম না মিডিয়া মানে প্রচার যন্ত্র মাধ্যম গণমাধ্যম হইতে হইলে ফলে বাংলাদেশে এক ধরনের গণমাধ্যম যদি আমরা মানে বলি গণমাধ্যম সংকটে ভুগতেছে ওই গণমাধ্যম নাই আর অন্যদিকে আমাদের মতো যারা ছোটখাটো প্রতিষ্ঠান করার চেষ্টা করতেছে আমরা তো টিকতেই পারতেছি না কারণ একটা জিনিস এখানে সমাজটা তো আসলে অশিক্ষিত তো অশিক্ষিতই কিন্তু অশিক্ষিতদের সুযোগ আপনাকে দেওয়া হবে না আগেই আপনাকে সে আপনি তার পক্ষে না বিপক্ষে এটা আগে নির্ধারণ করতে হবে আপনি তার পক্ষে বলছেন না তার বিপক্ষে বলেন তারপরে হলো আপনি কি বলছেন তা শোনা হবে বাস আপনাকে বলতে দেওয়ার সুযোগ দেয়া হবে এই কালচারের মধ্যে আসলে মিডিয়া সম্ভব না বাংলাদেশে মিডিয়া যদি সম্ভব করতে হয় মানে গণমাধ্যম যদি সম্ভব করতে হয় তাহলে একটা প্রশ্ন ছিলাম মনোযোগ দিয়ে আলেম সমাজের একটা ভূমিকার কথা বললেন দেখেন আলেম সমাজের যে ভূমিকা রাখার কথা বলেন তার আগে তো বলেন জালেম সমাজ কি আপনি মূলধারার মানে আপনার নাগরিক সমাজের অংশ মনে করেন বা মনে করা হয় আমাদের এখানে তাদের যে একটা বয়স থাকতে পারে তারা যে গুরুত্বপূর্ণ কে তারা ভালোবাসে মনে প্রাণী এটা তারা চালিত হয় দেশের আইন কানুন নিয়ম মানার পরেও এই বিষয়টাই তো আমলে নেওয়া হয়নি বড় বড় বুদ্ধিজীবীর আমলে নেয়নি আমাদের এখানে অবশ্য নাই সে অর্থে মানে ইন্টালেকচুয়াল অর্থে ফলে এইখানে মিডিয়াকে সম্ভব করে তোলা ধরেন আপনি যদি প্রপার রাজনীতিকে সম্ভব করে তুলতেন একটা ডেমোক্রেটিক স্পেস দিয়ে তাহলে কিন্তু ধরেন আওয়ামী লীগ এরকম ফ্যাসিস্ট হইতে না বিএনপি এত ইন হইতে না জামাত এরকম ধরেন একটা একটু ইসলামী আসে এরকম হইতে পারত না আবার ধরেন সংগঠনগুলো ধরেন হ্যাঁ এত বড় মুভমেন্ট করলো জনগণের তা আসা আবার মোদিন আসে বিশ্বাস কে বসল আওয়ামী লীগের হ্যাঁ তো ফলে এখানকার না এন্টার পিপুলার সেটা আলেম সমাজ হোক বা সেকুলার সমাজ হোক আমার কাছে যেটা মনে হয় কি আমি যেটা দেখি সেটা হলো আমাদের এখানকার পিপুলের না গার্ডস খুব দুর্বল লোক আমাদের হ্যাঁ ওনারা যে স্ট্যান্ডার্ড দেখাই হ্যাঁ আপনার এরপরে কমিশন নিয়ে বা একটা ইয়ে নিয়ে হ্যাঁ যে মানসিকতার পরিচয় দিচ্ছে হ্যাঁ মানে আপনার এটা এদের কাছ থেকে মানে ইসলামের ভ্যালুখ না ইসলামী জালেমের বিরুদ্ধে যে কথা বলেন না জালেমের সাথে যে ধরো জালেমের দোয়া করে প্রশংসা করে জালেম কে ধরে ধরেন আরো ইসলামাইজ করে আসলে ভাই এটা বলি আপনাকে একটু আমি করি আসলে ইসলাম দরকার নাই আপনার এখানে মনে করেন যে জালেমের বিরুদ্ধে তারা করে এটা আপনি তারপরেও তারপরেও যদি সেতু সেতু ইসলামের কথা বলে সে তো নিজে ইসলামী রাজনীতি বা ইসলামী ধারণা রিপ্রেজেন্ট করে তার সামাজিক পেশাগত বা ধরেন চরিত্রগত বা ধরেন তার লেবাসের দ্বারা হইল হ্যাঁ তার আচরণটা তো যায় না এখন আপনি যদি ইসলাম মানেন ঘরে মানবেন বাইরে মানবেন না বাইরে মানবেন ঘরে মানবেন না এরকম তো হয় না কোরআনির নির্দেশ আসছে যে তোমরা আংশিক মানো আংশিক মানো না এটা তো আরো এটা তো মানে এটা কাফের চেয়ে খারাপ হয়ে যায় কাফের তাও তো বুঝি যেও কাফের শত্রু আমার চিহ্নিত কিন্তু যে আমার চিহ্নিত শত্রু মাত্র তারও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে হম ফলে আমি আলম সমাজের প্রতি আমার ডিসরেসপেক্ট নাই অশ্রদ্ধা নাই তা আমি বলতেছি যে এই যে সাপলা শাহবাগী পরিণতি নামে আমার একটা বড় লেখা ছিল হেমাজদের ভাইরা আমার উপর রাগ করতে পারেন বাট আলম সমাজ আমার উপর ক্ষুব্ধ হইতে পারেন দেখেন আমি একটা পসিবিলিটি আছে বিএনপির মধ্যে আছে হেফাজতের মধ্যে আছে জামাতের মধ্যে সেই পসিবিলিটিস কে অ্যাড্রেস করা এবং সেই পসিবিলিটি বাইরে যে ধরনের ধরেন যে ফেনাটিক টেন্ডেন্সি গুলোকে যে ধরনের আপনার ভয়ঙ্কর এলিমেন্ট গুলোকে তারা চর্চা করে সেগুলোকে সেদিক থেকে আমি বলবো বাংলাদেশের যে প্রশ্নটির মধ্যে ছিলাম আমরা মিডিয়া মিডিয়া বাংলাদেশে নাই প্রথম কথা মিডিয়ার জন্য আমাদের যেটা করতে হবে সম্ভব করে তুলতে হবে আমাদের পার্সোনাল গার্ডস হ্যাঁ আমাদের নিজেদের নৈতিক মান হ্যাঁ আপনি ইসলামিক বা হিন্দু হন বা যাই হন একটা প্রত্যেকে সামান্য স্বার্থের জন্য আমরা নিজেরা বিক্রি হয়ে যেতে পারি হ্যাঁ সেখানে একটা কালেকটিভ বড় এখানকার লোকজন একটা কিছু করবে এটা বিশ্বাস করতে পারি না আচ্ছা আমরা বাংলাদেশে কিছুয়াল বলতে পারেন লাইক মনে করেন বা জি হাসান পার্সন যদিও এরা পলিটিক্স নিয়ে অনেক সময় কথা বলে কিন্তু নিজেরা প্রতিষ্ঠিত করে না গভর্নমেন্টের সমালোচনা করে কিন্তু একটা ঠিক কোন দলের সাথে নাই ওদের হ্যাঁ এখন এদেরকে বা এই ধরনের আপনি যাদের নাম বললেন আমি নাম আমি এদের কাউকে অত বড় করে দেখি না হ্যাঁ বড় করে দেখি এবং তাদের কাজের থাকি এরা এই যে ফলাত মজদার একসময় লিখছে রাজকুমারী হাসিনা হম শেখ হাসিনা গণ গাইছে আজকে শেখ হাসিনা বিরোধী একসময় বিএনপির গনগান গাইছে এখন যে আমাদের গনগান গাচ্ছে আবার দুদিন পরে যে কার গনগান গাবে তার ঠিক নাই মানে এগুলো না এগুলো কিনতে ডলার লাগে না এগুলো টাকা শাহবাগের সময় মানে ইসলামের তালিম দেয় হ্যাঁ চরিত্র একটা কথা একটা কথা একটা কথা আমি বলি সেটা হলো যে সেলফ ব্র্যান্ডিং একটা ব্যাপার আছে হ্যাঁ সে পোস্ট মারে মানে এত ছোট লোক হইলে কি আর বুদ্ধিজীবী মানে চিন্তার দায় আদায় করা যায় চিন্তাশীলতা হয়ে যায় বাংলাদেশে মানে আপনি কি বলবো যে এগুলো পার্সোনালিটি তো ঠিক নাই এগুলো মানুষ হিসাবে অতি মানুষ খুব সাধারণ জীবন যাপন এবং সাধারণ মানুষের সাথে কথাবার্তা উঠাবার সাথে আমি বেশি আনন্দ পাই ব্যাপারে আমার কোনো আগ্রহ নাই এবং আপনি বাংলাদেশে যাদের নাম বললেন এদের কাজকর্মের আমি বলতেছি আবারও সুপারফিসিয়াল একটা প্রভাব আছে হয়তো সেটা থাকতে পারে কিন্তু বেসিক প্যারাডাইম শিফট যেটা বলে বেসিক কনস্ট্রাকশন যেটা বলে বলেসোফিক্যালশন এর কোন এক নাই তাদেরকে আমি পড়ে জেনে বুঝে দেখছি দীর্ঘদিন যাব ফলো করছি পড়ছি তাদের লেখা হ্যাঁ তারা বই পড়া অশিক্ষিত লোক দেহ তারা অর্গানিক্যালি চিন্তা করতে অক্ষম হম এবং তারা হইল রেটরিক সর্বোচ্চ রেটরিক চিন্তা না একদম বাজার মাত করে দেওয়া যায় রেটরিক্স চালে তো রেটরিক চিন্তা নাটোরিক হলো আপনার একটা কমিউনিকেশনের ফর্ম এটা কমিউনিকেশন করা যায় আমরাও এখানে ব্যবহার করি কিন্তু ওদের জীবনটা হলো নেটরিক্স যা করে সবই এগুলো দুই পয়সার দাম নেই আমার কাছে যাদের নামে মনে করে বা আমার কাছে দুই পয়সা দাঁড়াবে যে দেখেন পাওয়া যাবে একটা বেসিক কথা প্রথম মানে পলিটিক্স অলওয়েজ একটা এটা সবাই জানে ভারত মজাররাও জানে বলেও তারা এথিক্যাল এজেন্স যেকোনো পলিটিক্স হম এটা এথিক্যাল এজেন্সি আকারে হাজির হয় আপনি যদি আর পিনা কিন্তু না বোঝে ধর্ম না বুঝে কোন কথা বার্থী কুসে কি যে কোন কারণ নাই জামাতিদের একটা বড় অংশ ইসলামীদের মতো বহু লোক আছে বহু আকালোক আছে আমি জানি হ্যাঁ একটা অংশ হেফাজ ইসলামের সাথে কিন্তু পিনাকি ভার একটা গোটাশনশিপ আছে এখন এই যে আজকে হেফাজতার যে লেখক সার্কেলটা বের হয়ে এদের বড় অংশের লেখকাইজ করছি হ্যাঁ এবং কিছু কিছু এখন আপনার ইয়া ঘা ঘুরে বেড়ে ফলে আমি মিশা ডিসা দেখছি আরকি এখন এদের নিয়ে আশাবাদী তারপরে এই টাইপের যারা আছে এদের একটা পার্থক্য আছে ভিআইএলসি জাগো বা এই ধরনের ইসলামিসবো ভালো খাবো হ্যাঁ ইসলাম ও আছে আর বিআইএলসি এগুলো ধরেন এগুলো এনজিওর একটা সুশীল ভার্সন মানে এখনকার মুরগি ভার্সন আর কি এনজিও আছে। আপনার বসে আছে সবাই মিলে মাংস খাচ্ছে তোরা ওখানে এক দুই পার্সেন্টের একটা ভাগ চায় এর বেশি তারা টেবিলটা কে উল্টে নাই রাজনীতি দেখেন বাংলাদেশের রাজনীতিতে আমি মনে করি যে ধরুন হেফাজতের পরে যেটা দেখা গেছে এখন হেফাজতে যারা কালচারালি যে আমি বললাম যে আমি যাদের সাথে মিশার চেষ্টা করছি এবং যাদেরকে আমি বলছি যে হ্যাঁ ট্রুলি একটা ডেমোক্রেটিক সমাজে এখানে কে ইসলামিস কে হিন্দু এরকম দরকার নেই যার যার নিয়ে সবাই লেখালেখি করবে পরিবেশ থাকো কারণ হইলো এখানকার সেকুলারিজম এর প্রভাবটা এত বেশি একটা হেফাজতি ছেলেও যখন কবিতা লেখা আইসা ও দেখে ওর আদর্শকে জীবনানন্দ দাস বুধদেব বসু হ্যাঁ মানে ওর এডিওলজিক্যাল পয়েন্টটা ও ফেলে হ্যাঁ এই অনেক ছেলে পেলে কমে থেকে বের হয়ে আসা পরে সেগুলার চেয়ে বেশি সেগুলার হয়ে গেছে হ্যাঁ তো এটা তো দেখতেছি টার্ম সেদিক থেকে বাংলাদেশ সত্য এখানে মৃতদের লাশ নিয়ে রানাডানি চলতেছে জিয়া হেদার রহমান রাইট হ্যাঁ তো আপনার এখানে তো এখন এক নাম্বার দায়িত্ব হলো আমি যদি বলেন এক নাম্বার দায়িত্ব হলো আমাদের এখন পরিশ্রম করা চিন্তা করা আমরা ক্ষুদ্র জায়গা থেকে যেটা করতে পারি আমি ওরকম বড় কোনো ইয়া লোক না বা পলিটিশিয়ান না থিঙ্কার আমি চেষ্টা করি আমরা কিছু জন্য ভয়েস দেওয়ার চেষ্টা করি যেটা আমি বুঝি এবং আমার যারা দ্রুত তাদের কাছে চেষ্টা করি দ্যাট ইজ মাই পলিসি যে লীগের সামনে যে ক্ষতিটা হবে এটা আওয়ামী লীগের আপনার এই ক্ষতির মুখে আওয়ামী নিয়ে যাচ্ছে আপনার এই অনেক খুব মানে মানে আপনি বলছেন যে আপনি মনে করতেছেন না যে ক্লাইমেট কারণ আমি হইলে যে কালচারালিক্যাল ক্লাস ক্ষমতা পরিবর্তনের কথা আমি বলতেছি মানে আমি আসলে দেখতেছি না যে এটা আসলে কিভাবে মানে আওয়ামী লীগ ক্ষমতার জোরে ঠিক আছে তার কোনো ডিসকোর্স নিয়ে এখানকার যারা মিনিমাম কাণ্ড জ্ঞান সম্পূর্ণ বাদ দিলাম ট্রুলি ইন্টালকচুয়াল বাদ দিলাম মিনিমাম সাধারণ কাণ্ড জ্ঞান সম্পূর্ণ লোকের দাঁড়াইতে পারবে না তার ডিসকোর্স উড়াই দিবে হ্যাঁ একটা লাভতন্ত্র তো হবে সেটা সমাজ হবে আপনি গণতন্ত্রের ব্যাপারটা কি বলবেন মানে বাংলাদেশে গণতন্ত্রের আহ মানে এইটা ব্যাপার আপনি কি বলবেন কারণ আমার মনে হয় যতটুকু চিন্তা ছিল এটা আমার নলেজ ভুল হতে পারে মনে করেন আহ আপনি একটা জিনিস বলতেছেন যে একটা পলিটিক্যাল ক্লাইমেট তৈরি হওয়া জরুরি বা কোটা সংস্কার আন্দোলন বাট এখন মানুষ কোশ্চেন করতেছে আমাদের তো আন্দোলন করারই ক্ষমতা নাই আমাদের আন্দোলন করার জন্য আন্দোলন করতে হবে আপনি মনে করতেছেন এই যে আন্দোলন করারই অধিকার নাই সুযোগ নাই দেখেন্ট আপনি ঠিকই আসতেন মানে খুব ভালো ডেমোক্রেসি হ্যাঁ ডেমোক্রেসির মধ্যে আসলে তো আপনার পথ ধরে গণতন্ত্রের নামে নেইম অসি এই ফ্যাসিজমটা আসলে জায়গা করে নিচ্ছে ফলে আহ গণতন্ত্রকে সেদিক থেকে এটার জন্য আমি বলি যে এই মুহূর্তে সবচেয়ে বড় টাস্ক হলো চিন্তার টাস্ক আমরা আবারও একটা ফেসিজম কে বা একটা অটোক্রেটিক কন্ডিশন কে এর মধ্যে জায়গা করে দিবো না ট্রুলি অল্টারনেটিভ কোনো বা কোন আপনার ধরেন্ট্রাগল করবো কিনা খুঁজবো কিনা সেইটার আসলে সময় এখন আসছে সেটা চিন্তা করার সময় এখন আসছে হ্যাঁ সেটা আসলে আমরা ওয়েস্টার্নাইজ বা গ্রীক্রিস্টান এর ধারাবাহিকতায় যে সমস্ত আপনার সভ্যতার সমাধানের চেয়ে দুর্যোগ করছে বরং পৃথিবীর গণহত্যার ইতিহাসে আপনি স্ট্যাটিস্টিক যদি দেখেন যে পরিমান গণহত্যা সকল ডেমোক্রেটিক নির্বাচিত শাসকদের হাতে হইছে বা ক্ষতি ক্ষতি হ্যাঁ সেটা তো ফলে কিন্তু এইভাবে ধরা হয় কারণ কেন ধরা হয় আমাদের জ্ঞান জ্ঞানতত্ত্বটা আমাদের চিন্তা ভাবনা বা বুঝাবুঝির যে আহ সিলসিলাটা ধরনটা সেটাই একটা পশ্চিমা আদর্শ আদর্শকে সুপ্রিম ধরে নিয়েই আগায় হ্যাঁ পশ্চিমা চোখ দিয়ে আমরা দেখি দেখা হয় যে কারণে করা হয় একটা কিরকম নারীবাদ কাইরো তে সালে শুরু হইল এবং মসজিদ কেন্দ্রিক মেয়েরা কিভাবে মুভমেন্ট করে হ্যাঁ রাষ্ট্রপতি করলো এবং রাষ্ট্রপতি ভবন মানে ঘেরাও করছিল তারা হ্যাঁ তো আপনার ফলে উইদিন ইসলাম এবং এথিক্স মধ্যে দিয়ে অনেক বড় বড় মুভমেন্ট হইতে পারে চর্চা করা যেটা হচ্ছে অন্য যে সত্য গুলো সেগুলো দিন দিন ভায়োলেন আকারে হাজির হচ্ছে এবং এটা যখন আপনি ট করবেন সেখানে এ কে ফোর্টি সেভেন পৌঁছায় গেছে হ্যাঁ আপনি আপনার এনিমি কে আন্ডারমাইন করে দেখার সুযোগ নাই আপনার এনিমিও ইডিজিক্যালি হতে পারে আপনার অনেক বেশি প্রস্তুত নিয়ে রাখছে ফাইট দেওয়ার আগে তাকে মোকাবেলা করেন যদি না পারেন তাহলে এই যুদ্ধে জয়ের সম্ভাবনার চেয়ে এই যুদ্ধ প্রলম করার সম্ভাবনাই বেশি আচ্ছা তাহলে আমরা মোটামুটি একটা ধারণা হয়তো পাচ্ছি লং টার্মের ব্যাপারে আমি দুজন আমরা সংক্ষেপের ব্যাপারটা হলো আন্দোলন কোন মানুষের কে মানে বিক্ষুব্ধ করে দেওয়া হয় এবং আস্তে আস্তে মানুষ বাধ্য হয়ে এখানে চলে আসে যদি এটা এই চলে আদার থিংস হেলথ ইকুয়াল আমি দিমত করব যেটা আমার মনে হয় যে গত পাঁচ বছর ধরে আমরা বেসিক্যালি যা দেখতেছি এটা হলো ইন জেনারেল আমরা যে মানে আমাদের এই দেশে যে পলিটিক্যাল এবং এক অর্থে সোশ্যাল সময় থেকে হওয়া শুরু করছে তখন সেকুলারিজম মুক্তিযুদ্ধ চেতনা এগুলো নিয়ে প্রশ্নটা শুরু করছে এবং এখন এই জায়গায় এসে আসলে আহ আমার কাছে যেমন বড় মানে মনে হয় যে গণতন্ত্রের আমি দেখি না যে কিভাবে সেটা এখন চাইতে ডিফারেন্ট হবে বিকজ যদি আন্ডারলাইং চিন্তা চেঞ্জ না হয় আহ তাহলে রেজাল্টটাকে হবে এটা আসলে মানে হওয়ার কথা না রেজাল্টটা হওয়ার কথা না সো আমাদের সমাজের উচিত যে জিনিসটা বললো যে আমাদেরকে ওয়েস্টার্নার কিছু জিনিসপত্র চাপাই দিছে কিছু পতাকা ধরা দিয়ে গেছে কিছু গান শিখাই দিয়ে গেছে কিছু আঁকি করে দিয়েছে ম্যাপ এগুলার বাইরে এসে চিন্তা করতে হবে আদার এই ধরনের যে বিষয়গুলো আছে এটা বেসিক্যালি জুলুম আমরা আসলে কি জুলুম আহ এবং কোন অ্যাকাউন্টেবিলিটি নাই এই বিষয়গুলা বাড়তে থাকবে আমি কোনো রিজন ফর টু স্টক এটা যেই হোক তাকে যদি কেউ মানে এই কারণ নেই তার কোন লাভ নেই আমাদের সবার করতে হবে এটা নেসেসারি না সবসময় সবাই এটা হয় না বেশিরভাগ সময় অল্প মানুষই হয় কিন্তু একটা সাইজেবল অল্প তাদের আসলে তাদের মৌলিক চিন্তার জায়গাটা কম্পাসটা এটা চেঞ্জ করতে হবে আচ্ছা রনী ভাই হম ধন্যবাদ আসলে এই ধরনের আলোচনা আসলে সামারই হয় না রাখাই বড় কাজ হয় আমি ঠিক বুঝলাম না আসিফ ভাই যে পয়েন্টটা বললেন মানে ঠিক না কারণ আমিও তো একই ধরনের কথাই বলছি প্রায় যে হ্যাঁ এই প্রশ্নগুলো শাহবাগের সময় থেকে বুঝতে সমাজ বৈধতা প্রশ্নের মুখে হ্যাঁ বিশ্বাস করে না তাদের কথা মিথ্যাবাদী রাখার মতো হয়ে গেছে হম তারা এখন টানাকাটি করলে কেউ আসে না জনগণের কোনো সিম্পে পায় না ফলে আমি তো বলতেছি যে টোটাল শাহবাগ মুভমেন্টের পরে হেফাজতের যে উত্থান সমস্ত ব্যর্থতার পরে সমাজের কালচারাল যে থেকে আলোচনা আলোচনাটা ধরি আমরা এটা ভোট দেওয়ার অবস্থা থাকতে পারে একটা ভালো নির্বাচন কমিশন থাকতে পারে এটা ভালো জুডিশিয়ারি থাকতে পারে এগুলো তো ধরেন মাঝে মাঝে আমরা এগুলো ভালো ভালো লক্ষণ তো দেখছি মানে প্রাইভেট এন্টারপ্রিনশিপ ডেভেলপ হওয়ার সুযোগ পাইছে চাঁদাবাজি কম হয়েছে এরকম প্রকাশ্যে ভায়োলেন্স এর সাইকোলজি ডেভেলপ করে নাই তো আমি বলতেছি যে মানে মন্দের ভালো অর্থে এখন ইমিডিয়েট ক্রাইসিস আকারে আমরা অবশ্যই একটা স্পেসে হ্যাঁ শহীদ হইতে পারে একই রকম ইডোলজির বা কাউন্টার ইডোলজি হয়তো ক্ষমতার হাত বদল হচ্ছে হয় আওয়ামী লীগ বিএনপি বা জামাত জাতীয় পার্টি ঘুরে ফিরে এগুলোর মধ্যে কিন্তু এর মধ্যেও তো ধরেন সবচেয়ে আমাদের হ্যাঁ এটা একটা আর একটা হইতে পারে লং রান আমরা যেটা করতে পারি যারা কোন পার্টি মধ্যে ফাংশন করি না আমরা প্রথম কথা হলো আমরা আমাদের ভয়েস রেজ রাখতে পারি কথা বলতে পারি এবং অন্যকে কথা বলার জন্য উৎসাহিত করতে পারি এবং অন্য কে দেখানোর সবচেয়ে বা যেটাকে ইসলামের পরিবেশে উম্মা বলা হয় উম্মার প্রতি প্রেম বা দরদ ফিল করি ভালোবাসা ফিল করি তাহলে নিজেদের দায়িত্বকে অনেক বেশি আপনার কি বলে যে পার্সোনাল এর আগে যখন আরো স্থিতিশীলতা ছিল বা রকম কালচার ছিল না রকম মানে পলিটিক্যাল কালচারটা এই অবস্থায় আসে নাই তখন আরো ছিল এবং সেখানে হয়তো কিছু লাভ হয়তো বা কিছু লাভ হয়েছে সেখানে আমার যেটা ধারণা ভুল হতে পারে অবশ্যই সেটা হল ওই আগের না। মানে কেউ যদি আমি তারা এইটাই হয়তো একটু ডিফারেন্ট ডিগ্রিতে কন্টিনিউ করবে এই ধরনের জিনিসপত্র আমার মনে হয় না যে ওই অবস্থার ফেরত বরং এই কালচারটা রয়ে যাবে আমার সেটা মনে হয় সমাজের আইডিওলজিক্যাল এথিক্যাল কালচারাল অর্ডারে চেঞ্জ আনতে হবে আওয়ামী লীগ বিএনপি রাতারাতি ফল পাবেন না কারণ আমি তো বলতেছি বারবার যেটা আর একটা কাউন্টার পলিটিক্স করে একটা আরেকটা থেকে কোন অংশে যে ধরেন আপনার বিশ্বাস করা মুশকিল কিন্তু আমরা অনেক বেশি সোচ্চার হইতে পারি সচ্ছা গুলো দিয়ে যে মাইকো লেভেলের পার্সন যদি এক করা শুরু করে দেন এটা বৃহত্তর সমাজে হয়তো একটা ভালো ইম্প্যাক্ট বড় সময়ের জন্য হইলো ফেলতে পারে মানে আলোচনার আলোচনাটা করি রিভাইভার টা চাই আমরা ইসলাম দিয়ে চাই আর কখনোই সবাই এক পুঁজ হতে পারবো না ডেফিনেটলি এটা নিয়ে আরেকদিন আলাপ করা যেতে পারে আগ্রহের বিষয় আসলে একদিন আলাপ করতে পারি কিভাবে আছে না বাংলাদেশ যেন এই সংকট থেকে দ্রুত উদ্ধার পায় এবং আমরা যেন সবাই মোটামুটি যার যার অবস্থান থেকে আমাদের সর্বোচ্চ ন্যায়নুক আচরণটা করতে পারি হ্যাঁ সেই তফিক যেন আমাদের থাকে সবাই সবার জন্য দোয়া করবেন আমার জন্য বিশেষ করে দোয়া করবেন এবং আশা করি কারো কথা হবে আপনাদের সাথে আমাদের দুজন গেস্ট দুজনকেই অনেক ধন্যবাদ আহ আমরা তাহলে আজকে শেষ করতে পারি আমাদের যারা লিসানার তাদেরকে আমাদের পডকাস্টের সাথে থাকার জন্য অনুরোধ লাইক শেয়ার কমেন্ট দিয়ে একটিভ থাকবেন আমাদের ফেসবুক পেজ wwwfacebookcom ডাবল ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডাবলিউ আবার কথা হবে ইনশাল্লাহ